এই বন্ধু একটা বড় কাজ করেন সে কাজটা হলো ইমানদারদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে নূরের দিকে নিয়ে আসেন জুলুমাত আল্লাহাক এখানে ব্যবহার করেছেন অর্থাৎ আর নূর এক বচন বলছেন ইলান আল্লাহ পাক ইমানদারদেরকে ওই জুলুমাতের অন্ধকার রাস্তা গুলো থেকে বের করে তাদেরকে ইলানূর দিকে নিয়ে আসে অর্থাৎ সেরাতে মুস্তাকিমের উপরে নিয়ে আপনাদের আরেকটা পরীক্ষা হবে যে তাগুত কি জিনিস জি সবাই না একজন বলেন প্রবৃত্তির অনুসরণের একটা অংশ কিন্তু মূল সংজ্ঞা হয়নি সভাপতি সাহেব একশো নম্বর আলহামদুলিল্লাহ এই তাগুতের সংজ্ঞা এটাই সংজ্ঞা আমরা এটা বারবার বলছি যে তগুত কাকে বলে তগুতের কিতাবি সংজ্ঞা তো অনেক আছে ওই সংজ্ঞা আপনারা মুখস্থ রাখতে না আপনাদের সহজ পদ্ধতি হল কাফের আর তগুত এই দুইটার পার্থক্য বুঝলে কাফের শুধু নিজে মানে না তুমি না মানো কোন অসুবিধা নেই কাফের জন্য মুমিনের জন্য এত হুমকি না তগুট মুমিনের জন্য যত হুমকি কারণ কাফের সে অস্বীকার করে সে মানে সে বললো যে আমি আসাদ আল্লাহ আল্লাহ মানিনা মোহাম্মদ রাসুল্লাহ মানি এরকম কোটে কুটি মানুষ পৃথিবীতে আসে না যারা কালেমে মানে না কোরআন আল্লাহটা হলো সে তো নিজে তো মানবে না ঠিক আছে আরেকজনকেও মানতে দিবে না যেমন মক্কামকায় নবী সাল্লা দাওয়াতে প্রথম দিকে যে গরিব সাহাবিগুলো আসছিলেন বেলা আল্লা আল্লাহ তারপরে সুমাইয়া রাজি আল্লাহা আমার রাদি আল্লাহন রাহু মানুষগুলা এই মানুষগুলা তো ওই বড় বড় ক্ষতি করে নাই তারা নবী সালামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন তাদের উপরে তারা অত্যাচার করলো কেন অর্থাৎ ওই কাপের গুলো শুধু কাফেন না তারা তগুত তারা নিজেরাও মানবে না আরেকজনকেও ইসলাম গ্রহণ করতে দিবে না এই যারা এই কাজটা করে এই কাজটা অনেক ব্যাপক আপনি চাচ্ছেন ফজরের সময় ঘুম থেকে উঠার জন্য কিন্তু আপনার এই তে আপনারা ঘুম থেকে উঠতে দিতেছে না বলতেছে যে আরে তোর সারারাত ঘুম হয় না এখন কি মজার ঘুম একটু ঠান্ডা হয়েছে এখন উঠবি কেন একটু মজার ঘুম ঘুমাই নে তারপরে উঠবি এই যে পন্থা অবলম্বন করছেন এক গ্রুপ হলো নবজে তো এত বেয়াদব এই বেয়াদবের মারিয়ে ফেলতে হবে বুঝছেন এক গ্রুপ খুব কঠোর এই আগেকার যুগে দেখবেন অনেক সুফিদের জীবনে পড়লে খারাপ পথে পরিচালনা করে এজন্য তাকে জীবন্ত রাখা যাবে না এজন্য প্রবৃত্তিকে একেবারে দমায় ফেলতে হবে অনেকে এটার জন্য নিরামিষ খাবার ব্যবস্থা করছে যে প্রবৃত্তি শক্তিশালী হয় যদি মানে ভালো ভালো খাবার খায় আপনি গরু গোষ্ঠ খাইবেন তারপরে খাসির গোষ্ঠ খাইবেন ভালো ভালো খাবার খাবেন দেখবেন যে প্রকৃতি খুব তাজা হইবে শক্তিশালী হইবে এই জন্য খাবার বন্ধ করি আপনি শুধু হয়ে যাবেন এটা দুর্বল হয়ে যাবে বাস আপনি সাধনা করতে আবাদত করতে আর অসুবিধা হবে না এটাকে দমন করার জন্য বিভিন্নজন যুগে যুগে বিভিন্ন পন্থা আনছেন কিন্তু এই সব পন্থা নিজেদের বানানো পন্থা এটার একমাত্র পন্থা হল নবী সালাম এবং সাহাবাইকেরামের পদ্ধতি ফলো করতে হবে ছেলে তাগুত হতে পারে মেয়ে তো আগুত পারে কিভাবে আপনি হালাল রিজিক দিয়ে আপনি জীবন নির্বাহ করবেন কিন্তু আপনার স্ত্রী না এরমজানে আমার বাজেট হইল পঞ্চাশ টাকা স্ত্রী বলে দিছে যে ঈদের বাজেট পঞ্চাশ হাজার টাকা এখন আপনার ইনকাম হলো দশ হাজার টাকা টাকা আপনি তখন আপনি ওই স্ত্রী তগুদ এজন্য আল্লাহবেন আবুল আহাব তাগুত হয়েছে ওই স্ত্রীর কারণে আবুলা তার কাছে ফোন করছেন সতের বার ফোন করছেন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য আচ্ছা ফোন করার পরে সতের বারের সময় পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে আমাকে অনেকক্ষণ কথা বললেন সর্বশেষ কথা হলো উনি বড় একটা চাকরি করেন একটা ইয়েছে না যে সঞ্চয় পত্র সঞ্চয় পত্র কিনে রেখেছেন ওইটা থেকে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট আসে ওই ইন্টারেস্ট দিয়ে পরিবারে খরচ চাকরি করেন তারপরে খরচ হয় না কেন ভাই ওই কথা বলতে গেলে তো বড় বিপদ আমার স্ত্রীর মানে বহুল জীবন জীবনযাপন করে এই আমি এত বড় চাকরি করি স্ত্রীর যে তুমি চল্লিশ লক্ষ টাকা আমার নামে এই শংসপত্র কিনে রাখো প্রতি মাসে এটার ইন্টারেস্ট আমি নিয়ে আসবো আর খরচ করব তাহলে দেখেন এখানে উনি বাধ্য হচ্ছেন ওই সুদ খাওয়ার জন্য কার কারণে স্ত্রী তাগুত সন্তান সন্ততির কারণে অনেকে দিন পালন করতে পারে না ওই সন্তান সন্ততি তো অবুদ্ধ মা বাবার কারণে তখন মা বাবা বলে যে ছোট ছেলে এখনো শিশু এখন শিশু যে উঠে গেছে এই খবর তো আর মা বাবার নাই মা বাবার কাছে তো পঞ্চাশ বছর হইলেও শিশু ষাট বছর হইলেও মা মনে করে শিশু কিন্তু ছেলে যে বুড়া হয়ে যাচ্ছে সেটা তো মা জানে না মার কাছে কিন্তু শিশু এখন বলে ছোট ছেলে দাঁড়িয়ে রাখবে কেন মা বাবা অনেক সময় আপত্তি করে বিয়ে না বিয়ে করতে গেলে সমস্যা হবে ছেলে দাড়ি দাঁড়িয়ে আবার এই অনেক মা বাবা দাড়ি পছন্দ করে না এখানে মা বাবা তো এই মসজিদে আমাদের একজন ভাই একদিন আমাকে বলছেন যে ফজরের সময় উনি জামাতে আসতে চান ওনার আব্বা মা আসতে না। ফজরের জামাতে আসতে দেয় না তারা তা আগত হইতে পারে সমাজও তা আগত অনেক কিছু আছে আপনি আল্লাহর আবাদত করতে চাচ্ছেন কিন্তু সমাজের বাধার কারণে ফাটতে না অনেক সামাজিকতা আছে যে সামাজিকতা গুলো দিন বিরোধী কিন্তু আপনি ইচ্ছা করল এটা সরে আসতে পারতেছেন যারা কুপুরি করে তাদের ওয়ালি হইল তাদের বন্ধু হইলো তগুত না হুম তারা তাদেরকে নূর থেকে জুলোমাত দিকে নিয়ে যান